ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا نضل له ومن يظلمه فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 বরাই হুম আল্লাহ বারিক আল মোহাম্মা আলী মোহাম্মদ কমাবারখ তালা বরাই وعلىها آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মর উল্ল কমিউনি মাকল ও কিনব ওম নাল কুম কী কোরআনের গল্প শুনির অংশ হাজরত নুহ আলিহ সালাম এর প্রসঙ্গগত গত শুরু করেছে আজকে দ্বিতীয় পাঠ নু আলিহি সালাম প্রসঙ্গের প্রত্যাখ্যান করেছে এক নম্বর তাদের অভিযোগ যেটা সেটা হচ্ছে আপনি তো আমাদের সমাজেরই মানুষ মানুষ হয়ে আবার নবুয়ের দাবি কি করে করেন তাদের ধারণা ছিল যে নবীরা মানুষ হবে না ভিন্ন কিছু হবে এই আলোচনা কত জমা কিছু হয়েছে আপনি নবী অথচ আমরা দেখি আপনার অনুসারী কারা ইত্তা বা আকা আমাদের জ্ঞান বুদ্ধি নাই যাদের এরাই হচ্ছে আপনার অনুসারী এটা ছিল তাদের দ্বিতীয় অভিযোগ তিন নম্বর অভিযোগ ছিল আপনার অবস্থান তো আমাদের বৃত্ত বৈভব এই সব কিছুতে আমরাই তো আপনার উপরে তো আল্লাহ দিলে আপনাকে কেন দিবেন আমরাই তো আর অভিযোগ এই ছিল তাদের তৃতীয় অভিযোগ প্রথম অভিযোগ সম্পর্কে গতদিন আলোচনা করেছি কারণ হয়েছে দা আওয়াজ দিতে গিয়া ফিরিস্তাদেরকে ঐরকম নির্যাতন করার সুযোগ ছিল না এক ফির্তাই যথেষ্ট ছিল গোটা কমকেশেস করে দেওয়ার জন্য তো ওইটা হয়ে যায় জোর জবরদস্তিমূলক দাওয়াত আল্লা তা করেন নাই এটা হচ্ছে এক জবাব অনেক জবাব আছে আহ্বান তাদের দাবি সেই দাবি ছিল আপনার অনুসারী আমরা লক্ষ্য করছি সমাজের ইতর আর নিম্ন শ্রেণীর যারা তাদের ধারণা ছিল নবত এটা যদি খুব দামি কিছু হয় তো দুনিয়া যেমন সমস্ত কিছুর মালিক আমরা ক্ষমতার মালিক যেহেতু আমরা সমাজ চালাই আমরা তো নবের দায়িত্ব তো আমাদের কাছেই আসার কথা এটাও একটা ভ্রান্ত ধারণা আল্লাহ কাছে ওই সমস্ত বিত্ত বৈভব এই কুণ্নতা এগুলোর আল্লাহর কাছে কোন মূল্য নাই হাজরত নোয়ার এই এগুলোর জবাব দিয়েছেন আল্লা কাছে ইমানের মূল্য যার ইমান আছে তার মূল্য আছে যার ইমান যত মজবুত তার মূল্য তত উঁচা হাজরত আবু বক্কর সিদ্দিক রাহু তালু আমাদের মতই তো মানুষ ছিলেন তিনি জুমার নামাজ তো দুই রা কাতই পড়ছেন জোহরের নামাজ তো আবু বক্কর চার কাতই পড়ছেন আমি আর আপনি যেই জিব্বা দিয়া জিকির করি আবু বকর তো ওই জিব্বা দিয়াই জিকির করছেন তো আবু বকরের মাকামত উচা কেন আবু বকরের মাকাম উঁচা হওয়ার কারণ হচ্ছে আবু বকরের ইমান আর আমলের কোয়ালিটি আমাদের চেয়ে উন্নত ছিল আল্লাহ দরজা তুমি আমিনু আমল তো প্রত্যেকেই করো কিন্তু প্রত্যেকের জন্য আলাদা আলাদা দরজা আলাদা আলাদা মূল্য আমলের ক্ষেত্রে বলা হয়েছে যেমন বলা হয়েছে কত বলে জিব্রাহিমকে জিজ্ঞেস করেছেন জিব্রাহ খাই বাহুল উত্তম কিটা হাজার জিব্রাহীল বলেছেন তা আল্লাহ ভালো জানেন আমি জানিনা মানে উত্তম এটা অস্পষ্ট কারো জন্যে হাজার মাসের মানে হাজার মাসের বরাবর উত্তম একটু বেশি কারোর জন্যে লাখ বছরের চেয়ে উত্তর কারোর জন্য হাজার কোটি বছরের চেয়ে উত্তম সব কদর কিসের কারণে তার আমলের উপর ভিত্তি করে সে কি করতেছে তার উপর ভিত্তি করে বেশি একটা উত্তম বলে দিছে হাজার মাস এটা সবাই পাবে না করবে কিন্তু ওইটাই বেড়ে যাবে বাড়তে পারতে কই যাবে তা আল্লাহ ভালো জানে আবু বকরের টা কতটুকু বেড়েছে আল্লাহ ভালো যাবে তো মানুষ প্রভাব প্রতিপত্তি আর ক্ষমতা নেতৃত্ব আল্লাহর কাছে মর্যাদার জন্য এগুলো কোনো বিষয় না কাকুররা তাই মনে করছে সব যুগে এখনো এখনো রসুল করিম সাল্লামের সময়ের কাছে এই বিলাল আমার ইয়াসির এগুলার ওই কানা আব্দুল্লা আবদুল্লাহ আবদুল্লাহ মন্ধ এগুলার সরাক এই সমস্ত লোক নিয়ে বসলে তো আমরা আসতে পারি না আলী রাসাল্লামের দরবারে এরকম কাফের কিছু সর্দার বসা মুশ্রিক তাদের এই আবেদনই চাই যে আপনার আশপাশ থেকে ওই সমস্ত দরিদ্র শ্রেণী যারা সমাজের নিম্ন শ্রেণী যারা এদেরকে সরান আমরা এদের সাথে কেমনি বসে ইমান কথা রাজা বাদশাহ মন্ত্রী মিনিস্টার এমপি সাহেবের মধ্যে কোন পার্থক্য সাধারণ জনগণের থাকবে না এটা কেমন কথা আমাদের আরা একটা সম্মান দেওয়া লাগবে আপনি এদেরকে সরান আল্লাহ রসুল সাল্লাম মনোযোগ দিয়ে কথাটা শুনতেছিলেন রসুলের ভিতরে কি ঘুরতেছিল আল্লাহ মালু আর এখনো তোমার প্রশ্ন করা লাগলো আল্লাহ রসুল একটু বিরক্ত হইসেন বিরক্ত হইয়াছে আরাম একটু ফিরে আছে কপাল একটু গুছাইয়া আছে। কখনো ধ আপনার কাছে চাইলে তাকে ধমক দিয়ে না এটা একটা যদিও রসুল কে উদ্দেশ্য করে না সবার জন্যই কথাটা কিন্তু ডাইরেক্ট বলেছেন তো রসুলকে এই একটা জায়গা আরেকটা জায়গা হচ্ছে সুরা আবাস এই ঘটনার প্রেক্ষিতে আব্দুল্লাহ আল্লাহ খুব রাগ হয়েছেন কার সাথে নবীর সাথে এত মহাবত করেন রব নামে কি জিজ্ঞেস করতেছিল রসুল তাদের মন রক্ষার্থী সমাজের তথাকথিত উঁচু শ্রেণী তাদের মন রক্ষার্থে আল্লাহ রসুল যে একটু বিরক্ত বিরক্তি প্রকাশ করে মুখ ফিরে জবাব দিচ্ছেন না আল্লাহ করলেন এই ভঙ্গি। বুঝার বিষয় আছে ক্লাসে অনেক সময় আমরা খুব বিরক্ত হই নির্দিষ্ট কারোর উপরে বিরক্তিটা চরম ভাবে প্রকাশের এটা একটা পদ্ধতি এগুলা আমাদের আমরা বালাগাত ফাঁসা হাত পড়ি বালাগাত ফাঁসা হচ্ছে কথার অলঙ্কার এগুলো কথার অলঙ্কার বক্তব্যের অলংকার আপনারাও বুঝবেন আপনারাও করেন এগুলো পড়েছেন সেটা হচ্ছে ওই ক্লাসে নির্দিষ্ট ছাত্রের উপর বিরক্তি আসলেও ডাইরেক্ট তাকে উদ্দিষ্ট করে কথা না বলে আকার এবার ক্লাসে একটা আছে নাম্বার ওয়ান সহায়তার এইটাতে যে কবে ধর্ম আমি এইরকম কতক্ষণ বইলা বইলা সে কিন্তু চার পাইতেছে ডাইরেক্ট বলার চেয়েভাবে দূরের থেকে বলাটা বেশি হিট করে এক ডাইরেক্ট বলি আর কতদিন এটা তার উপর খুব লাগে ঠিক আল্লাহ তাহলে ওই সুরের মধ্যে প্রথম দুইটা ওইরকম ডাইরেক্ট বলেন না নবীকে एक कुछ से। करे चेहरा फिर क्या जाने चेहर बिक्ति भाव एने चेहरा फिर এই রসুলকে গায়ব রেখে দূরে রেখে আল্লাহ বল আপনি কি জানেন কার উপকারে আসবে কার উপকারে আসবে না কে দিন কোমল করবে কে করবে না আপনি কি জানেন এই পাক্ষত্য করার দায়িত্ব আপনাকে আমি আপনার দাওয়াত হবে আম সবার জন্য কে আসলো না করলে একটা হুমকি ধরকি তো না হুমকিও না আসলে কিভাবে সে বল বাহিনী নিজেও বুঝতে পারতেছি না এতটুকু বুঝেন আল্লাহ তালা তার নবীর উপর বড় বিরক্ত কি করলে বিচার কিন্তু নবীর সান নষ্ট না হয় আবার আল্লাহ আল্লাহ তার হাবিবের উপর বড় বিরক্ত হয়েছে কারণ এই একটা জায়গায় কোরআনের মধ্যে আল্লাহ তালা বিরক্তির সাথে তার হাবিবকে সম্বোধন করেছে কারণ কি কারণ হচ্ছে ওই দাওয়াতের ক্ষেত্রে ভাগ করা তারা বন্ধ করত আমাদের দাওতের জন্য এটা একটা জরুরি উসুল যারা আমরা দিনের দাওয়াতের সাথে জড়িত দাওয়াতি কার্যক্রমের সাথে জড়িত যে কোনো যে কোনো লাইনে যে কোনো লাইনে যারা কার্যক্রমের সাথে জড়িত তাদের জন্যে এটা একটা জরুরি উসুল দাওতের ক্ষেত্রে ভাগনা করা এটা একটা বাজে প্রবণতা আছে আমাদের সমাজে দাওয়াতের ক্ষেত্রে আমরা সমাজের উঁচু শ্রেণীকে টার্গেট করি এটা বড় বলতো খুব খাপ লাগে এটা এদিন খুব লক্ষ্য করা যাচ্ছে সমাজের উঁচু শ্রেণীর মধ্যে খেলোয়াড় গায়ক নায়ক এনপি মন্ত্রী প্রশাসনিক কর্মকর্তা এদেরকে টার্গেট করা আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন হজরত ওমর আবনুল খতাব কে জরুরত অস্বীকার করছি না কিন্তু ওই একটাই ঘটনা আল্লাহ রসুল চেয়ে নিয়েছেন আল্লাহ ওমরুল খতাব দিয়ে দেওয়া আল্লাহ রসুল উদ্দাল কবুল করেছেন কিন্তু এর মানে দা বতের ক্ষেত্রে আমি তাদেরকে তারা উচ্চ শ্রেণীগুলোকে টার্গেট এখন আমরা বুঝতে পারতেছি কেন লক্ষ্য করে করা হয় নিজের দল শক্তিশালী করার জন্য ভারী করার জন্য এখন বুঝতেছি দাওতের জন্য এটা ভয়ঙ্কর দিক কত বয়ন কত বয়ন যে আল্লাহ তালা তার প্রিয় ক্ষেত্রে এই সারা জিন্দিগির মধ্যে একবার চরম বিরক্তির শব্দ প্রকাশ করেছেন সেটা হচ্ছে এই দাওয়াতের ক্ষেত্রে ভাগ করার কারণ না দাওয়াত উন্মুক্ত সবার জন্য দাওয়াত যুগে যুগে সব মুশ্রিক নদীদের বিরুদ্ধে এই আপত্তি করেছে নিম্নশ্রেণীকে সরার নিম্নশ্রেণীকে সরান আল্লাহ বারবার নবীদেরকে সতর্ক করেছেন জিনা আমার কাছে নিম্ন আর উচ্চ মর্যাদা আমার কাছে নির্ধারিত হয় ইমানের কারণে আমরের কারণে দুনিয়ার সম্পদ দুনিয়ার বৃত্ত বৈভব আর দুনিয়ার প্রভাব প্রতিপত্তি আর ক্ষমতা এগুলো আমার কাছে সম্মানের কোনো মানদণ্ড নয় আমার কাছে সম্মানের মানদণ্ড হচ্ছে ইমান আর আমার আল্লাহ যোগে যোগে কথাগুলো জানিয়েছে দাওয়াতের এই মূলনীতি যদি রাজনৈতিক দলগুলাও অনুসরণ করে তাদের দলীয় কোম দল শেষ হয়ে যায় দাওতের এই উসুল রাজনৈতিক দলগুলাও যদি ফলো করে এই নিয়ম রাজনৈতিক দলগুলাও যদি অনুসরণ অনুকরণ করে তাদের দলীয় কোম দল অনেক শেষ হয়ে যাবে কেন এটা আমাদের সমাজের আম চিত্র কোন দল আমি নির্দিষ্ট করছি না ব্যাপক এটা সব জায়গায় আমাদের মধ্যে আমাদের মধ্যে ইসলামী দলগুলোর মধ্যে বড় মাদ্রাসার প্রিন্সিপাল যদি আসে দলীয় মর্যাদা অনেক উঁচু পোস্ট পায় একজন কর্মী সারা জিন্দিক দলের জন্য সে সব শেষ করল তার কোন বার্তা নেই নির্বাচনের আগমুহ্ত খুব বেশি দেখা যায় যে লোকটা সারা জিন্দিক দলের জন্য সব দিল বহু এরকম তেগী নেতা আছে সব দলের জিন্দিগিতে নিজের পরিবার পরিজনকে সময় দেয় নাই বাড়ি ঘরের কোন চিন্তা নাই দল দল দল ছাড়া কিছু বুঝে না বহু মানুষ আছে অথচে দেখা যায় কোথাকার কর্মকর্তা অবসর নিয়েছে তাকে হলো। নাকা ভালা শিল্পপতি হুট করে তাকে নমিনেশন দিয়ে দেওয়া হলো ওই তখন কিন্তু কুমদল বিকল্প যারা আছে তারাও নমিনেশন চায় অনেক সময় দাঁড়ায় যায় দল থেকে বহিষ্কৃত হয় কর্মীদের মধ্যে একটা কেমন একটা অবস্থা তৈরি হয় কেউ তো ওই পুরান নেতার সাথে আছে কেউ নতুন নেতার সাথে আছে একটা কন্ডল তৈরি হয় এটা হচ্ছে আমার দেশের রাজনৈতিক চিত্র বলতেছি এবং তারা যদি এই জায়গায় শরীয়তের ওই দৃষ্টিভঙ্গি ফলো করা হতো যে কে প্রভাবশালী কে ক্ষমতাধর কে পয়সা মালা এগুলো দেখার বিষয় নয় দলের জন্য কাজ করতে আরো বেশি উৎসাহিত কোন দল চলে যান যা আমি রাজনীতির মানুষ একটা পরামর্শ দিলাম আর কি এখন ফাউ পরামর্শ কোন মূল্য নাই যদিও তাও দিলাম ডিজিট ছাড়া তার লিগের মেহনত যারা করি আলহামদুলিল্লাহ আমরা দেখি রাস্তায় যারা পায় তার কাছে দাওয়াত পৌঁছায় এটা আম আম কিছু বিচ্ছিন্ন ঘটনার কথা বললাম আগে যা বলছি আম উচাই যার কারণে দেখা যায় দেখা যায় ওই সমাজের নির্দিষ্ট শ্রেণী যাদেরকে মনে করা হয় ভ্যান গাড়ি ছেলাগাড়ি রিক্সাওয়ালা ওই সমস্ত মানুষ গুলাই ওখানে পড়ে আসে হ্যাঁ এটা যুগ যুগ সব যুগের চিত্রই এটা বিলাল আমার ওই সমস্ত সমাজের নিম্ন মানুষ যাদেরকে মনে করা হতো তারা সবচেয়ে কাছে তাদের মূল্য তারা বললো কথা হাজরত নুয়া আলি সাল্লাহ তোমরা কি বলোনা বলে আল্লাহ যদি তার রহমত আমাকে দেয় ইমানদের তোমাদের আপত্তি কি আল্লাহ তো রহমত দিবেন আমি তোমাদেরকে বাধ্য করি দলিল আছে দরিল মামবানা বাধ্য করি এটা চাও না এটা তো আমি পারবো না আল্লাহ আমাকে দলিল আমি দরিল পেশ করলাম কবুল করলে করবা না করলে নেই একপর জবাব দিয়েছেন আর চমৎকার এখানে ধনী আর গরিবের ব্যাপার কেন আসলো আমি কি টাকা বৈশাখেছি নাকি তোমরা যে তোমরা আসা আর তাদেরকে সরয় দেওয়া এই পার্থক্যটা কেন তোমরা কি মনে দিবে না বিনিময় আল্লাহ দাওয়ালা দিবে যার কারণে ক্ষেত্রে কোনো পার্থক্য নাই সবাই আসবে সবাই শুনবে সবার কাছেই দাও আলাদা কিছু নাই এটা বড় আফসোস লাগে বড় আফসোস লাগে কথাগুলো বলার মতো না কিন্তু সমাজের হাল দেখে না বলেও পারি না এটা একদম এখন শুরু জায়গায় ভালো ভালো বুজুগ মানুষ দেখা যায় সমাজের উঁচু মানুষ আসলে তাকে আলাদা একটা জায়গায় এসে বসার ব্যবস্থা করি আমরা তার জন্যে আলাদা কিছু খাওয়া আলাদা বসার জায়গা আলাদা সম্মানের দৃষ্টিটাও আলাদা থাকে নবতের তার ছেলেরা আমাদের এখানে নামাজ পড়ে তো তার ছেলে বলতেছে আব্বা ওই পিস সাহেবের কাছে যাইতেন পিস তা আব্বা হঠাৎ করে বলেন আর ওনার কাছে আর যাওয়া যাবে না কেন দেখলাম যে যারা বড় লোক গাড়ি নিয়ে আসে জায়গায় বসায় আর যারা সাধারণ মানুষ তাদেরকে আলাদা জায়গায় বসায় এই দৃশ্য আমার কাছে ভালো লাগে এরকম পার্থক্য করা আলাদা করা এই আলাদার সিস্টেম আল্লাহর কাছে একটাই হাসরের মাঠে আল্লাহ যেটা করবেন সেটা হচ্ছে তোমরা আলাদা হো লে আলাদা হো ধনী আলাদা গোল আলাদা এইরকম আলাদা কোন সিস্টেম আল্লাহর অপরাধী আলাদা আলাদা এই নিয়ম যারা ফলো করবে না বোঝা যাবে তারা নবুগতের সিফত থেকে গুম থেকে দূরে সেরা গেছে তিনি যেই হোক যত বড় মানুষ হক একদম হত্যা নিয়ে যেতেন পুরা লেভেল সিল লাগাই দিছে না তারা তাও আমি কথাই বলবো যদি ওই দরবারে ওই জায়গায় যদি পার্থক্য দেখা যায় সামাজিক বৈষম্যের চিত্র যদি ওই দরবারেও ফুটে উঠে চোখ বন্ধ করে বলব তিনি নবম্বতের যে ধারা ওই ধারায় পুরাণের ধারায় নাই শরীয়তের ধারায় নাই শরীয়তে এইরকম বৈষম্য শ্রেণী বৈষম্য কোন মন্দরে এই লাইনে দাঁড়িয়েছে বহু দারোয়ার আছে বহু ড্রাইভার আছে বহু কাজের লোক আছে আবার শিল্পমতিও আছে আমি তো চিনি আমি তো দেখতেছি ড্রাইভার একসাথে শিল্পপতি একসাথে প্রশাসনিক উঁচু লেবলের কর্মকর্তা দিকে তাকানোর সময় নাই আবার ওই তার পাশেই তার কোন রিক্সাওয়ালা ড্রাইভার বসে আছে এটাই হচ্ছে দিনের চিত্র এখানে কোনো ভেদাভেদ নাই সবাই এক সমান মলিলে বাড়বে পেশের ভিত্তিতে হিমা আর আমলের ভিত্তিতে এইটা হচ্ছে ইসলাম এই হচ্ছে ইসলাম সামাজিক বৈষম্যকে দূর করার জন্যই তো ইসলাম আর সব যোগে সামাজিক প্রভাবশালীরা নবীর বিরুদ্ধে এই অভিযোগটা সর্বপ্রথম করেছে এই বৈষম্য না থাকলে তো আমরা গেলা আমাদের আর কি মূল্য রইল মদিনায় যখন রসুল যান ইয়াহুদিনতা আবদুল্লাহ নসেল শুধুমাত্র এই কারণে যে আমার নেতৃত্ব তো চলে যাবে নবীরে মানলে আমার কি হবে আমার কি হবে আমার নেতৃত্বটা কি হবে সব তো মোহাম্মদের দিকে সব চলে যাবে মহাতার হাজরি হাজর আলিহাল্লাম কৌকে বললেন আমি তোমাদের কাছে তো এগুলা না। টাকা পয়সা চাই না তো পার্থক্য আমি কেন করবো আমার আরো কিছু নসিহত তাদেরকে করলেন দেখলেন কোনো কাজ হয় না কোন কাজ হয় না আল্লাহ তারাও জানাইয়া দিলেন নবী এরা ইমান আনবে না এরা ইমান আনবে না যা তা আপনি বাদ দেন আমি আজাদ দিব আমি আজাদ দিবা ওই সময় তো নৌকার কোনো প্রচলন ছিল না জাহাজের কোনো প্রচলন ছিল না তো কেমনে বানান তো আল্লাহ বলেন বি আমার সামনে আমার शुरू करवर्तीकर्षता बड़ बड़ विज्ञानी मेला दिन दिन उन्नत कर प्राथमिक ভারত ওইটা সর্বপ্রথম করেছেন নবী সর্বপ্রথম আজকে আমরা গাড়িতে চলি গাড়ির যত রকম আছে গাড়ির মূল যে জায়গাটা সবাই এক সেটা হচ্ছে চাকা সব গাড়ি চলে কিসের উপর চাকার উপর সর্বপ্রথম চাকা আবিষ্কার করেছেন হজরতে আদমা আলী হিসাবে সর্বপ্রথম চাকার মাধ্যমে তিনি মাল মালিক টানাটানি করতে। এইটাকে আস্তে আস্তে আস্তে আস্তে উন্নত করা হয়েছে এটার মধ্যে দিতে দিতে দিতে আজকে এই পর্যন্ত আসছে সর্বপ্রথম আল্লাহ তারা নবীর মাধ্যমে মানুষের জরুরত প্রয়োজন মিটানোর যে জরুরত বিষয়গুলো আছে সর্বপ্রথম আল্লাহ তারা নমীদের মাধ্যমে অহির মাধ্যমে এটা জানাইছেন কাজী সমস্ত জ্ঞানের কথাটা বলার সমস্ত আপনাকে যদি জিজ্ঞেস করি দুনিয়ায় সর্বপ্রথম মাস্টার্স যিনি কমপ্লিট করেছেন তার ওস্তার লেখাপড়া কি করেছে সর্বপ্রথম যিনি মাস্টার্স কমপ্লিট করেছেন তার উত্তাদ লেখাপড়া কি করেছে সর্বপ্রথম সর্বশেষ হবে না সর্বশেষ করেছেন আপনি বলবেন তার আগেরটা আচ্ছা আচ্ছা আমি যদি বলি সর্বপ্রথম বিয়ে পাঁচ যিনি করেছেন তার ওস্তাদের লেখা পড়ার আমি যদি জিজ্ঞেস করি সর্বপ্রথম আই পাস কে করেছে তা আপনি বলবেন আবদুল্লাহ তা আবদুল্লাহ লেখাপড়ার যোগ্যতা কি আপনি তো আই এ পাস বলবেন না কারণ আবদুল্লাহ সর্বপ্রথম বলছেন আব্দুর রহমান সর্বপ্রথম মেট্রিক পাস গোটা জগতের মধ্যে মানব সৃষ্টির ইতিহাস সর্বপ্রথম মেট্রিক পাস হচ্ছে আব্দুর রহমান তা আমি বলব আব্দুর রহমানের ওস্তাদ তার লেখাপড়ার যোগ্যতা কি আপনি বলবেন নাইন পাস বলতে বাধ্য কারণ মেট্রিক পাস তো বলতে পারবেন না কারণ সর্বপ্রথম এই নাইন পাসের উস্তাদ সর্বপ্রথম যিনি তার শিক্ষাগত যোগ্যতা কি আপনি বলতে বাধ্য পাস কারণ নাইন পাস তো সর্বপ্রথম এটা এইভাবে শেষ পর্যন্ত যারা আপনি যদি বলেন সর্বপ্রথম জিরো কি বলেন না তোরা এই জাগতিক শিক্ষার গোড়ায় কি জিরো আর আমার শিক্ষাগত যোগ্যতার হিসাব আকারে শোনাই না আমি যদি হার হিসেবে বলেছি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলহের কাছে জয়বন্দ করেছি নাসির খান কাছে আমার ওই দুই উস্তাদ হচ্ছেন শৈখুল আরব আজম হুসাইন মার্কাদ আলম তার উস্তাহ হচ্ছেন শাহ মহম্মদ ইসাহী রহমতুল্লাহ আলম তার উস্তাহ হচ্ছেন শাহ আব্দুল আজিজ মাহবহুল্লাহ আলম তার উস্তাহ হচ্ছেন শাহিউল্লাহ রহমতুল্লাহ আলম তার طار أستاذ هج طاهر المدري رحمة الله عليه طار أستاذ هج nice إبراهيم كربي رحمة الله عليه طار أستاذ هجت blindly طار أس رحمة الله عليه طار أستاذ هجت Schnaney رحمة الله عليه طار أصداًüh محمد الرملي رحمة الله عليه طار أستاذ هجت Jahr الدين المصري رحمة الله عليه طار أستاذ هجت �عم أحمد بن علي الحجر والسقال رحمة الله عليه طار أستاذ هجت tul원이 إبراهيم التنوخي رحمة الله عليه طار أستاذ هجت exile العباس الحجر رحمة الله عليه তার উস্তাদ হচ্চেন আবু আলিয়াস জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ হচ্চেন আবু আব্দুল্লাহ ফরিদ বিন আবুল ওয়াক্তাস সিকজি রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ হচ্চেন আবু মুহাম্মদ আস-রাসি রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ হচ্চেন আবু আব্দুল্লাহ ফরিদ বিন রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ হচ্চেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ হচ্চেন হুনাঈযাহ রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ হচ্চেন সুফিয়ান আস-সাওরী রাহমাতুল্লাহি আমার শেষ উস্ত আল্লাহ বলতে প্রত্যেক জনের শিক্ষার গোড়া হচ্ছে আপনি যুক্তিতে আসেন বলেন আমাকে এইজন্য বললাম দোস্ত রাগ করেন না আপনার শিক্ষাকে আমি অবজ্ঞা করছি না আপনার শিক্ষা দুনিয়ায় চলার জন্য অনেক জরুর আছে পার্থক্যটা এই জায়গায় বুঝত সালাম সর্বপ্রথম চাকার আবিষ্কারকালামকে আল্লাহ বললেন আমার পর্যবেক্ষণ আমার কহি এর মাধ্যমে আমি যেভাবে যেভাবে বলবো আপনি কিস্তানা রেওয়ায় পাওয়া যায় লম্বা প্রায় আর গর্ব ছিল ত্রিশ গাছ তিনতলা বিশিষ্ট ছিল ওই জাহাজ আজকের ইরাকের মুসুল যে ওই এলাকার শেষ দিকে আর্মেনিয়ার বর্ডারতে নাতাম থাকতেন ওই জায়গায় বন্যা শুরু হয়ে গেল الله تعالى বললেন وسنا الفلك بأمرنا وأوقتنا ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون যারা নিজেদের উপর জুলুম করেছে আপনি তাদেরকে ডাকবেন না এরা বিপদ হবে ওদেরকে দেইখনা হযরত আলী আলাইহিস সালাম শুরু করলেন কিস্তি বানানো ওয়য়সনা الفلك وكلما مر عليه ملهم من قومه سخرو منه পালন তস্করিং কুমকা তস্কর কৃষ্টি যখন ওয়ারে চলম্বা না নেতারা যাহ বলে আরে পাইতে পাই না পাহি আরে এনে হবে মরু অঞ্চল এর আগের অঞ্চল এক শাস্তি আসবে আগাব এবং স্থায়ী জাহাজ নামের শাস্তি কারণ পায়া যাবে চার পাইলা কদিন পরে আল্লাহ বলতেছেন কিস্তি বানানোর শেষ নবীকে হুকুম করেছেন আল্লাহ হাত যখন আমার সিদ্ধান্ত বাস্তবায়নের সময় চলে আসলো আল্লাহ আগে জানিয়ে দিছেন তার নূর রুটি বানানোর যে তন্দুর বানায় যে দেখছেন না বড় ঐ রকম নিচ পানি উঠবে এটা নানা রকমের ব্যাখ্যা আছে নিচ পানি উঠাবে সোজা কথা কখন আপনি নৌকায় ও জাহাজে চড়বেন আমি বললাম নহা আলাই আল্লাহ বলতেছেন আপনি নৌকায় নিবেন জোড়ায় জোড়ায় আর যারা ইমানদার তাদেরকে নিবেন তো ইমানদারের সংখ্যা কত আল্লাহ বলতেছেন আশি জন মাত্র আশি জন নৌকার আরোহী ছিল আর সব প্রাণীর থেকে যে জোড়া জোড়ায় ওঠাতে বলেছেন এখান থেকে মুভাসিন কেন বলেন যেই প্রাণীর জোড়া আছে ওগুলো উঠাইছেন যেগুলা একা একা হতে পারে কারণ প্রশ্ন আসবে যে এত প্রাণী এই নৌকার মধ্যে ধর্ল কেন্দ্র সব প্রাণী ওঠানো হয় নাই এটা তো এক জবাব আর এক জবাব হচ্ছে বন্যা আসলে হয়েছে কোন জায়গায় গোটা দুনিয়ায় না কেবল মাত্র হজরত মুহাল্লাম যে অঞ্চলে ওই বিজ্ঞানীরা যারা এবং সারা দুনিয়ায় যাদের গবেষণা তারা গোটা দুনিয়ায় কারণ হচ্ছে যে এখন বিভিন্ন দেশের বড় বড় পাহাড়ের চূড়ায় বড় বড় পাহাড়ের চূড়ায় মানুষ অস্তিত্বের মানব অস্তিত্বের চিহ্ন পাওয়া যাচ্ছে তো ওই পাহাড়ের চূড়ায় মানুষ কি বাস কিভাবে বসছে এটা অসম্ভব প্রাণ তো তারা এর থেকে মনে করছেন এই দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে গোটা দুনিয়ায় বন্যা হয়েছে কিন্তু আমার কাছে এটা মনে হয় না আমি জানি না আমার কাছে মনে হয় না কারণ হচ্ছে আল্লাহ আপ্লাহ দুনিয়ায় কোন বাড়ি গোটা দুনিয়ার জন্য পাঠান নাই একমাত্র একজন নবী মোহাম্মা গোটা দুনিয়ায় চলতে পারে অন্য ধর্মের প্রচারণা গোটা দুনিয়ায় থাকবো কথা আমার দেশে প্রচারণা অন্যায় অনৈতিক কেন কারণ কারণ হচ্ছে তার ধর্মকে আল্লাহ তালা বাংলাদেশের জন্য নির্বাচন করেন নাই তার নবীকে আল্লাহ তালা বাংলাদেশের জন্যে পাঠান নাই তার নবীকে আল্লাহ তালা এই যুগের জন্যে পাঠান নাই নবী একজন যাকে আল্লাহ করেছেন প্রচার হবে সমস্ত যুগে কেমন পর্যন্ত শুধু ওই একটা ধর্মের প্রচার চলবে এটাই বৈধ এটা নৈতিকতার দিক থেকে এবং বৈধতার দিক থেকে আমরা বলবো এই যে বাংলাদেশে ভিন্ন ধর্মের প্রচারণা ব্যাপক আমরা বাধা দিতে গেলে এই প্রশ্নে আমাদেরকে করা হয় যে আপনারাও তো ধর্ম প্রচার করেন তারা করলে সমস্যা কথা মৌলিক বিষয় না বুঝার কারণে ওই প্রশ্নগুলো তারা তোলে মৌলিক তো বিষয় যে তাদের অধিকার নাই আমাদের অধিকার আছে তাদের ধর্মকে আল্লাহ তালা এই যুগের জন্য বানান নাই পাঠান নাই তাদের আলোচনা হজরত নুয়া আলি সালসাল্লাম নৌকা উঠলেন ধেউ শুরু হয়ে গেল হজরত নুয় আল্লি সাল্লাহ চার সন্তান ছিল হাম ইয়াফেস ইয়াফিসা তা হাম সাম ইয় তারা তো না কি অনৈতিক একটা প্রশ্ন আসতে পারে নুয়া আলাই সাল্লাম জানেন তার ছেলে কাকি তারপরে তারা ডাকতেছেন তো এর জবাবটা একটা দেওয়া হয় তিনি জানতেন না এটা আমার কাছে ভালো লাগে না তিনি জানতেন না এই জবাবটা আমার কাছে ভালো লাগে সন্তানের খবর নবীর নাই আমার নবী আল্লাহ এমন করে নবীকে পাঠানো অসচেতন সন্তান কুপুরি করে বাবা জানে না এত অসচেতন বাবা নবী এটা আমি বিশ্বাস করি না তাও কেমন ডেকেছেন বলে ডেকে তো সিস্টেম মতো আসে নৌকায় ওঠো মানে কি মানুষ হচ্ছে নৌকায় ওঠার জন্য ইমান জরুরি তুমি ইমান কেমন করো নৌকায় ওঠো না এটা তুমি যাবা এটা খুব স্বাভাবিক জবাব এটা তো আশ্চর্যের কিছু না নৌকা উত্তে টাকসেপ্ট সন্তান কি বলে আবু আপনার টেনশন করে না মারেনিয়া আমি উঁচা পাহাড় আসে ধরো তো উঁচা পাহাড়ে উঠলে হবে কি উঠছে লাল আসে রিবায়তে পাওয়া যায় এক রিবায়তে পাওয়া যায় উঁচু উঁচু পাহাড়ের বিশ গছ উপ হয় একটা বিশ গছ এত উঁচু দিয়ে যে ঢেউ যায় ওই ঢেউ থেকে বাঁচার জন্য থাকলেও পরে যেত কারণ এত ধারে বৃষ্টি পড়েছে আল্লাহ বলেছেন আসমানের দরজা আমি খুলে কি হারে বৃষ্টি পড়েছে আল্লাহ আত্মার আল্লাহ আজাদ গজব এদেরকে ধরেছে সালাম যখন দেখলেন সন্তান মরে যাচ্ছে ডুবে ডুবে আল্লাহ তখন আল্লাহ আল্লাহ আমার ছেলে তো আমার আহাল আমার পরিবার আপনি আদা করেছেন আমার পরিবারকে আপনি বাঁচাই দিবেন এটা আমার পরিবার তো আল্লাহ তহ তখন বলেছেন তার সাথে সম্পর্কে নাই আল্লাহ নির্দেশ না অসম্ভব সর সন্তান আপনি কাজটা ঠিক করেন নাই একজন আপনি আমার কাছে কিছু চাই না আপনি যাহের দ্বারা অন্তর্মুক্ত হন ওটা আমি চাই না এই জন্য আমি আপনাকে উপদেশগুলা দিচ্ছি ওই জানি আগে বলেছিলাম অনেক আগে আল্লা কাছে ক্ষমা চাইছেন করবী কেমা নিয়ে আল্লাহ যে বিষয়ে আমার জ্ঞান নাই আমি চাইয়া ভুল করছি আমি আপনার কাছে পানাহ চাই আপনি এখন আমাকে যেভাবে বাঁচিয়ে দিয়েছেন এভাবে সবসময় বাঁচাইয়া দেন আমার ভুলের আরো সুবিধের এটা হচ্ছে ইবলিসের সিফাত ভুলের দিকে সরে আসা নবীর গুণ ভুলের উপর দাঁড়ায় থাকা ইবলিশ এর গুণ আল্লাহ তা ওর আনের সুন্দর সুন্দর ঘটনাগুলো থেকে তার যে রোহ যে খোরাক্ষার কিতাবগুলো দেখে দেখে পড়বেন ইনশাল্লাহ আর ভালো লাগবে ওই পরে পরে আসলে এখানে শুনলে ভালো লাগবে আগামীকাল আগামী শুক্রবার জুমা আগামী জুমায় পরে আসবেন হচ্ছে সুরামুহ পরে আসবেন সুরামুহ দ্বিতীয় বুধবার বাহির থেকে আমরা বড় বড় হকানি ও এনে কেন ইসলামী মজলিসের প্রোগ্রাম করি এটা ইস্তিমার কারণে সংগত কারণে এই মাসে আমরা করব না যেহেতু যেহেতু বৃহস্পতিবার ফজর থেকে বয়ান শুরু হয়ে যাবে ইস্তিমা হপ্তানি মিলাম ক্রমের হবে বৃহস্পতি শুক্র শনিবার সকালে দু বৃহস্পতি শুক্র শনি তো বৃহস্পতিবার ফজর থেকেই বয়ান শুরু হয়ে যাবে আমরা যারা যাবো বুধবার রাতে বিকালে চলেই যাবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ জামাতের সপ্তাহে আমিও থাকবো ইনশাল্লাহ আমাদের দাওয়া সবাই যাবো ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন